ইয়াজিদ ইবনু আবু ওবায়দ রহমাতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন আমি সালামাহ ইবনুল আনহু এর নিকট আসতাম তিনি সর্বদা মসজিদে নাববীর সেই স্তম্ভের নিকট সালাত আদায় করতেন যা ছিল মসাহফের নিকটবর্তী আমি তাকে বললাম হ্যাঁ আবু মুসলিম আপনি আমি আপনাকে সর্বদা এই স্তম্ভ খুঁজে বের করে সামনে রেখে সালাত আদায় করতে দেখি এর কারণ কি তিনি বললেন আমি নাবি সাল্লা সাল্লামকে यी खुजे बरकर निकट साल आदाय करते देखे थी।